মানবতার সমাধানো <önemli> সসালামক আলহামদুলিল্লাহ নহমদহিন শরুরান হসেন অমিনে আতিয়া মালিনা من يهده الله মালাম ফলি শরিক মহমদর তলসিমন কী নাম কাতক রকম জালন কিনা রসুল ফতীম আজ এই তো নাম তুর তহরীম সুরত মানে হারাম করা। এই নামকরণ এই জন্য হয়েছে যে এই সুরার প্রথম আয়াতে আল্লাহ ফাক নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্বোধন করে বলছেন ইয়ুহ লেমা তোহার রেম তুমি হারাম করবে কোনো হারাম করার বিষয়টি উল্লেখ করা হয়েছে এই জন্য এখান থেকে নামকরণ হয়েছে সুরাই তাহরিম এই সুরাই বারোটি আয়াত রয়েছে এই সুরা নবী কারি সাল্লা সাল্লামের মদিনার জীবনে নাজল হয়েছে এই সুরার বিশেষ যে বিষয়বস্তু हेचे रसुल्लाह सल्लासल्लमचुके हराम करी सेब ना से विषय आल्लाकरबुल आलम रसुल्लाह सल्लाम के सतर्क कर हे नबी तुम्हार जो जेटा हालाल से तुम्हार हराम कर ने मौलिक विषय वस्तु साथे तवर कथा उल्लेख कर विषयगुली अल्लाह पकरबुल आलमीन এই ছোট্ট একটি সুরাই বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহি সাল্লাম যা হারাম করেছিলেন তা কি ছিল এই মর্মে দুটি বর্ণনা রয়েছে একটি বর্ণনা হচ্ছে সহিব খারি মুসলিমের সেটা হচ্ছে নবী করিম সাল্লাহি সাল্লাম প্রতিদিন আসরের নামাজের পরে প্রতিটি বিবির ঘরে একবার করে তাদের খবর নিতে যেতেন আর যখন সন্ধ্যা হয়ে যেত তখন মাগরে বেশা পড়ে আবার যার আলাহ তো রাতের তার কাছে রাত কাটাতেন কিন্তু আসর পরে প্রত্যেকটা বিবির সাথে সাক্ষাৎ করতেন গিয়ে তাদের বাড়িতে তো নবী কারিম সাল্লাহআসাল্লাম যখন জায়না বিনতে জাহাজ রাজিয়াল্লাহ তাল আনহার বাড়ি যেতেন ওখানে একটু সময় বেশি লাগাতেন একটু সময় বেশি হয়ে যেত এ অনুভব করলেন আয়েশা রাজি আল্লাহ তাল আনহা আর হাফসা রাজিয়াল্লাহ তাল আনহা আয়েস রাহাল প্রথম খালিফা ওবাকার সিদ্দিকের মেয়ে সিদ্দিকা বেনি সিদ্দিক সিদ্দিকের মেয়ে সিদ্দিকা আর হফসা রজি আল্লাহ তালহা দ্বিতীয় খালিফা আমিরুল মমিন ওমর ফারুক রাজিয়া আল্লাহ তালহর মেয়ে রাজিয়াল্লাহন আজমাইন এই দুজনে যুক্তি করলেন জানাবিমী সাল্লাহ এত লম্বা সময় ধরে এই জাইনাবের বাড়িতে যে আসর পর যে বসে যান কথা বলেন তো এটা থেকে কি করে বিরত রাখা যায় সতীনদের মাঝে এইরকম হিংসা থাকা এটা হচ্ছে প্রাকৃতিক বিষয় হবেই যতই আল্লাহ নেক বান্দাবান্দি হোক সতীনদের মাঝে এই রকমের মনোভাব তৈরি হবে যে সে যেন আমার অধিকার নি অধিকারের ক্ষেত্রে লাফাক রব্বুল্লা আলমিন পুরুষকে অধিকার দিয়েছেন যে প্রয়োজনে সাধারণ যে কোনো মুসলিম একসাথে চারটি রাখতে পারে এক দুই তিন চার পর্যন্ত আল্লাহ অনুমতি দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লামকে আরও বেশি অনুমতি দেওয়া হয়েছিল একসাথে নবী করিম সাল্লাহি সালাম একই সময়ে নয়টি রেখেছেন আর এছাড়াও বিবাহ করেছিলেন যেগুলি একসাথে হওয়ার হয়তো যেসব মাহাতুল মহমিন একসাথে হওয়ার সুযোগ পাননি এনতেকাল করেছিলেন নবী সাল্লাহি সাল্লাম জীবদ্দোসাই তো হাফসারজি আল্লাহ তালহা আর আয়েসারজি আল্লাহ তালহা যুক্তি করলেন যে নবীসাল্লাম যখন আমাদের বাড়িতে আসবেন জায়নাবের বাড়ি থেকে ফিরে তখন আমরা বলব আপনার মুখ থেকে যেন মাগাফিরের গন্ধ আসছে মাগাফির এক ধরনের গাছ আর যেই গাছের পাতা অথবা ফল ফুল এতে গন্ধ আছে খারাপ লাগে তো আপনার কাছ থেকে যেন মাগাফিরের গন্ধ আসছে এই কথা আমরা দুইজনেই বলব দুইজনে বললে বিশ্বাস করি রসোল্লাহ সাল্লাম তখন যে গিয়ে ওখানে সময় লাগাচ্ছে না লাগাবেন না বেশি আসলে রসুল্লাহ সাল্ল্লা আলি সালাম জাইনব রাজিয়া আল্লাহ তালের বাড়িতে গেলে প্রতিদিন মধু দিতে যখন রসল্লাহ সাল্লাহ সাল্লাম হাফসারজিয়াল্লাহতাহের বাড়িতে আসেন ইহা রাসুলাল্লাহ আপনার থেকে তো যেন ওই মাগাফিরের গন্ধ আসছে আবার আয়সারজিয়াল আল্লাহতাহের বাড়িতে হন গেলেন আমি ইয়া কথা আপনার মুখ থেকে যেন মাগাফিরের গন্ধ আসছে রাসলি সাল্লাম বলছেন যে মাগাফিরের ফল ফুল গাছের কাছে আমি যাইনি তবে আমি জাইনাবের বাড়িতে মধু পান করেছি হতে পারে যে মধু ওই ফুল মাগাফিরের ফুল চুষেছে সেখান থেকে গন্ধটা এসছে সুতরাং আজকে আমি মধু পান করা হারাম করে দিলাম মধু পানকে রাসল্লাহাম হারাম করেছিলেন এই একটি কথা যা সেহী হাদিস দ্বারা বর্ণিত আল্লাহ পাক সতর্ক করেছেন আল্লাহ পাক মধুকে খেলাল করেছেন বরং মানুষের জন্য আল্লাহ বলেছেন শেফাউলিনাস মানব জাতির জন্য তাতে চিকিৎসা রয়েছে আরোগ্য রয়েছে তুমি কেন হারাম করবে তোমার হারাম করার অধিকার নেই দ্বিতীয় যে বর্ণাটি রয়েছে সেটি সোনানে নাসাইতে রয়েছে আর হাদিস্টিক আল্লাম আলবানী রহমতুল্লা সহি বলেছেন সেটা মারিয়া রাজি আল্লাহ তালা আনহা যে নবী করিম সাল্লাহিস্লামের বাদী ছিলেন তাকে হারাম করার ঘটনা এই বাঁধি মেশরের শাসক ও উপকন হিসাবে রসলাল্লা সাল্লা সাল্লামের কাছে পাঠিয়েছিলেন রসলুল্লাহ সাল্লাই সাল্লাম তাকে বিবাহ না করে দাসী হিসাবে রেখেছিলেন আর আল্লাহাক দুই পন্থায় পুরুষের জন্য নারী জাতিকে হালাল করেছেন একটা হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আর দ্বিতীয় হচ্ছে যে যদি দাসী হয় কিন্তু কোনো স্বাধীন পুরুষকে অথবা নারীকে দাস দাসিতে পরিণত করা যায় না আসলে দাসী হইতে হবে আর দাস দাসী হওয়ার বিশেষ সম্মত পত্র রয়েছে সেই পথ হইতে হবে যাই হোক মারিয়া রাজি আল্লাহ তাল আনহা একদিন নবী করিম সাল আল্লাহ আলিয়াসাল্লাম ছিলেন হাফসা রাজি আল্লাহ তাল্লাহ আনহার কক্ষে বা বাড়িতে হাফসারজিয়াল্লাহ তালা কোনো কাজে বাইরে ছিলেন সেই সময় রসরুল্লাহ সাল্লাহ আলিয়া হাফসারজিয়াল্লাহ তালহার বাড়িতে তাঁর পালায় দেখা করতে এসছেন মারিয়ারাজিয়াল্লাহ তালা এই মারিয়ারজিয়াল্লাহ তালা যেহেতু নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের বাঁধি তার জন্য হালাল তার সাথে নির্জনতা অবলম্বন করেছেন সেই সময়ে এসে হাফসারজিয়াল্লাহ তাল টের পেয়ে গেছেন দেখে ফেলেছেন যে নবী সাল্লাহি সাল্লাম আমার পালাই আমার কক্ষে মারিয়া রজি আল্লাহ তাল আনার সাথে নির্জনতা অবলম্বন করেছেন নবীকে আমি সাল্লা সাল্লাহ সারজিয়াল্লাহ তার মনে কষ্ট হবে বলে তার মনে সন্তুষ্টির জন্য বলেন শোনো আজকে থেকে মারিয়াকে আমি আমার উপর হারাম করে নিলাম অর্থাৎ তার সাথে আমি মেলামেশা করবো না তার কাছে যাব না আল্লাহ পাক এই ক্ষেত্রে নবীকে সতর্ক করেছেন যে এটা আপনার অধিকার না হারাম করা হালাল করা এটা আপনার কাজ না এটা আল্লাহ পাকের কাজ এই মর্মে আমাদের সামনে আয়াত রয়েছে সুরা তাহারিমের প্রথম এবং দ্বিতীয় আয়াত পরের আয়াতগুলি কয়েকটি আয়াত রয়েছে এই মর্মে তফসির করি আল্লাহ পাকের সাদ করেছেন হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম লেমা তোহারে মা আহ্লা তুমি কেন হারাম করছো ওই বস্তুকে যে আল্লাহ পাক তোমার জন্য হালাল করেছেন সে মধুই হোক অথবা তোমার দাসী হোক আল্লাহ তোমার জন্য হালাল করেছেন आल्ला जहा हलाल हराम क्या नो कर तब तगी देर हराम क्यों करजुआजेक तुम्हारी सन्तुष्टि कामना करो ये हराम आल्लाके हालकृत बस्तु के हराम तुम स्त्री के सन्तुस्ट करते चाओ आयशा के हाफसा के सन्तुष्ट करते खुशी हो जाए बस समय जाए बाड़ीत मधु खा बधु हराम सल्लाजे हराम कर তাদেরকে সন্তুষ্ট করতে চেয়েছো অথবা মারিয়া রাজিয়া আল্লাহ তারা তোমার প্রহারাম করে নিয়ে তুমি কি হাফসাকে খুশি করতে চাও না এটা তোমার জন্য করা চলবে না অল্লাহ কফুর রহিম আল্লাহাকর মার্জনাকারী দয়াবান তাহিল্লা তাইমা নেম নবী কারি সাল্লাম যেহেতু শপথ করে নিয়েছেন আর শপথ যদি করে নেন যে আমি এই কাজটি করব না এটা আমি খাবো না আমি এই জিনিসটি ভোগ করব না আর তারপরে আপনার শপথ যদি ভঙ্গ করতে হয় সে শপথ করাই হোক অথবা এর মতোই হচ্ছে কোনো কিছু হারাম করে নেওয়া আমি গরুর গোস্ত খাব না আমি অমুক জিনিসটা খাব না বা অমুক জিনিসটা ব্যবহার করবো না আমি তোমার বাড়ি যাবো না হারাম করছি আমার উপর তা হারাম করে নেওয়া শপথের মতো তো হারাম করে নিলে ওই রকমই কাফফারা লাগবে যেই কাফফারা রয়েছে কসমের ক্ষেত্রে আল্লাহ ফাকর্বুল আলমিন সুরা মায়দার আয়াত নম্বর উনানব্বই কসমের কাফফারা সম্পর্কে আয়াত নাজিল করেছেন আল্লাপাকের স্বাদ করেছেন যে ওয়ালা কি ইউ আখে যখন বেমা আকাদ তুমুল আইমান আল্লাপাক তোমাদেরকে পকড়াও করবেন যদি তোমার অন্তর থেকে বিশ্বাস করে যে আমি এইরকমই করব অকারটো কসম করো আর যদি অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে যায় যেমন আর বরা খুব অহরহ অল্লাহ আল্লাহ শপথ আল্লাহ শপথ বলে কিন্তু ইচ্ছা থাকে না আসলে কসম করার উদ্দেশ্য নেই ওতে কাফারা লাগবে না এটা ওদের কথার সাথে এমন হয়েছে যে ইচ্ছা না থাকলেও আপনি জিজ্ঞাসা করছেন আজকালও আরব যেন করেন যে আমি অমুক জায়গায় যাব রাস্তা কোথায় ও জানে না হয় তো শুধু মহাদ্রি বলবে না বল্লাহে মহাদ্রী আল্লাহর কসম জানি না এমন কথা ওদের কথায় প্রচলন হয়েছে কথায় কথায় কসম করা এগুলোর ক্ষেত্রে কাফফারা লাগবে না এটাকে বলা হয়েছে করায়না ভাষায় লাগো অসার ও অনর্থক কসম উদ্দেশ্যবিহীন কসম আসলে উদ্দেশ্য করে কসম করেনি কিন্তু যখন আপনি উদ্দেশ্য করে কসম করলেন অন্তর থেকে যে আমি এই কাজটি করব না তখন ওর কাফারা রয়েছে আল্লা বলছেন ফাঁকা ফা রা তহ কিন আল্লাহ পাক বলছেন যে হয় দশ মিসকিনকে খাওয়াবে আর না হলে কিছু আহম দশ মিসকিনকে কাপড় দেবে আও তাহারি রাখাবা এই তিনটেতে আল্লাহ এখতিয়ার দিয়েছেন আপনাকে স্বাধীনতা দিয়েছেন হয় দশটি রোজা রাখেন আল্লাহ পাক বলছেন যে এ তেম আশার তেমাশা দশ মিষ্টিনকে খাবার দেন আর না হলে দশ মিসিনকে আপনি বস্ত্র দেন আর না হইলে আপনি একটি কিতোদাস বা দাসী গোলাম স্বাধীন করেন এতে আল্লাহাকে এখতিয়ার দিয়েছেন আর তারপরে বলছেন যদি এই তিনটা না পারো সেই ক্ষেত্রে তাহলে এই তিনটাতে ইখতি রয়েছে যে কোনো একটা নিতে পারে যদি কেউ না পারে তাহলে ফা সেয়াম ও সালাস তাইয়াম তিন দিন রোজা রেখে যাহে কাফারা তাই মানে আল্লাহাক বলছে এই হচ্ছে তোমাদের কসমের কাফারা আল্লাহাক রব্লা রসুল্লাহআাল্লাম যেহেতু নিজের হারাম করেছেন মধুকে বা তার দাসীকে এতে থেকে মুক্ত হওয়ার জন্য অব্যাহতি পাওয়ার আল্লাহ সাফার কথা উল্লেখ করেছেন তুমি কসম থেকে মুক্ত হয়ে যাও এখানে অল্প বিরতি দিয়ে আমরা আমাদের তফসিরের দিকে আবার ফিরে আল্লাহর কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল ওর আন শিরোনামে ও দেখতে কোরআন কে ভালো ভাবে বুঝবার জন্য কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন unmul qur'an ও islami adorsho proti robibar raat 8:30 taay ba'puno samprachar sokal 6:00 taay bangladesh e pstv banglay saturday's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 जीवन बहु समस्त समाधान दिन मसाय पर সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনা চলছিলো সুরায় তাহারিমের তেফসির সম্পর্কে সুরায় তাহারিমের আয়ত নম্বর দুই আল্লাহ পাক এর সাদ করেছেন কাদ ফরজ আল্লাহম তাহিল্লা তাইমান নিঃসন্দেহে আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করেছেন ফরাজা মানে নির্ধারণ করে কাদ্দারা আর ফরোজকে ফরোজ এই জন্য বলা হয় যে ফরোজ বান্দার এখতিয়ার স্বাধীনতায় ছেড়ে দেওয়া হয়নি আল্লাহ স্বনির্ধারিত করেছেন পাঁচ অক্ত সলাত আল্লাহ নির্দির্ধারিত করেছেন আপনি চার করবেন তিন করবেন ছয় করবে চলবে না আল্লাহ পাক পরিমাণ কত রাখাত সতেরো রাখার দিলে কোন অক্ কত আল্লাহ ফরজ করেছেন এই রকমের শেয়াম রমজানের ফরজ করেছে আপনি অন্য মাসে রাখবেন জানেন অন্য মাসে আমার সুবিধে চলবে না যা যতটা পরিমাণ আল্লাহ ফরজ ততটাই দিতে হবে এইভাবে প্রত্যেকটি এবাদত বন্দীর ক্ষেত্রে এই জন্য ফরজ বলা হয় আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করেছেন তাহিল্লা তা এই মানে তোমাদের শপথ থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থা নির্ধারণ করেছে আল্লাহপাক শপথ করে নিয়েছ অথবা কোনো কিছুকে হারাম করে নিয়েছ এর থেকে তুমি মুক্ত হবে এই মুক্ত হওয়ার জন্য আল্লাপাক বিশেষ ব্যবস্থা নাজিল করেছেন অল্লাহ মাউল্লাহ কারণ আল্লাহ পাক তোমাদের অভিভাবক তোমাদের পৃষ্ঠপোষক তোমাদের মুখ তিনি সর্বজ্ঞ সবকিছুই জানেন এবং তিনি বিজ্ঞানময় আল্লাহাক তারপর এরশাদ করছেন যে এই ঘটনা প্রসঙ্গে আল্লাহ আল্লাহাক বলছেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যে হাফসারজি আল্লাহ তালহাকে বলে দিয়েছিলেন যে দেখো তুমি যে বলছো যে আমার মুগ দিয়ে গন্ধ আসছে তো আমি আর এই মধু খাবুই না এই কথাটি শুধু হাফসারজি আল্লাহকে বলেছেন অথবা যদি মা রিয়ার ঘটনা হয় যেমন আমরা বললাম তাহলে হাফসারজি আল্লাহ তালহার সন্তুষ্টির জন্য রসৌরুল্লাহ সাল বলেছেন যে দেখো হাফসা তুমি শুনে রাখো যে আমি আর কখনো মারিয়ার কাছে যাব না এই কথাটি হাফসা রাজি আল্লাহ তালহা বান্ধবী তার সাথে ভালোবাসা ছিল আয়সা রোজি আল্লাহ তালার সাথে আয়সা রাজি আল্লাহ তাল্লাহাকে বলে দিয়েছেন ওই মারিয়া আল্লাহ ইরশাদ করেছেন যে হাফসা রাজি আল্লাহ তালা ভেবেছিলেন যে আমি শুধু আয়সাকে বলেছি আর রাসুল্লাহ সাহেব জানে না কোনো মানুষ জানে না কিন্তু নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম একটু ভদ্রতার সাথে বললেন তুমি এই কথাটা আবার ফাঁস করে দিয়েছ তোমাকে বলেছিলে যে আমি এই জিনিসটা হারাম করে নিয়েছি কিন্তু তুমি বলে দিয়েছ আবার বলছে আপনি কি করে জানলেন পাক জানিয়েছেন এই মর্ম আল্লাহ ইরসাদ করেছেন ওই আসার নবীলা আজওয়াজ হাদিসা স্মরণ করো যখন নবী সাল্লা সাল্লাহ গোপনে তার কোন এক স্ত্রীকে একটি কথা বলেছিলেনবাহি যখন ওই স্ত্রী অর্থাৎ হাফসারজি আল্লাহ তালনে সেই সংবাদটি অন্য কাউকে বলে দিয়েছিলেন ও আজ হা রাহুল্লাহ আলিহে এবং আল্লাহাক এই বিষয়ে নবী সাল্লাহ আলি সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন যে দেখো তোমার স্ত্রী হাফসাকে তুমি গোপনে বলেছো কথাটি ও কিন্তু বলে দিয়েছে আইসাকে তখন আবাজ আহ রাজা আম্বাজ তখন ওই বিষয় সম্পর্কে কিছু কথা বললেন হাফসাকে অর্থাৎ সামান্য হালকা করে বললেন পুরোপুরি নয় কিছু কথা বললেন ও আহ রাজা আম্বাজ আর কিছু কথা থেকে বিমুখ হয়ে গেলেন অর্থাৎ পুরোপুরি কথাটা বললেন না মাজা ঘোষা করলেন না আর কোনো শক্ত ভাষায় বললেন না কারণ তিনি সবচেয়েতে বেশি সম্মানিত মানুষ সবচেয়েতে বেশি ভদ্র মানুষ আর স্ত্রীদের সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করেছেন খাই এরকম খাই রকুমলে আহলেহি গোয়ানা খায়েরকমলি আহলি নবী করিম সাল্লাম বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই যে ব্যক্তি তার স্ত্রী ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করে আর আমি তোমাদের মধ্যে সবচেয়েতে বেশি ভালো ব্যবহার করি আমার পরিবারের সাথে ফালাম্মান আব্বা আহবেহী তারপরে রসুল্লাহ সাল আলহি সাল্লাম যখন ওই হাফসাকে বললেন এ সম্পর্কে যে তুমি এরকম বলে দিয়েছ কালাতমান আম্বা কাহাজা তখন এই হাফসারদি আল্লাহ তালা বললেন যে আপনাকে আবার কে বললো আপনি কি করে জানলেন কালা তখন রসল্লাহ বলে নব্বা আনিয়াল আলিমুল খাবির আমাকে তো সেই সত্তা সংবাদ জানিয়েছেন যিনি সব কিছুই জানেন আল খাবির আর সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন এই আয়া থেকে তফস্তির তো বুঝে নিলাম কিন্তু আর একটি অতিরিক্ত কথা জানতে পারলাম যেটা এখানে স্পষ্ট হচ্ছে যে রসর উল্লাহ সাল্লা সাল্লামের ওপর কোরআন ছাড়াও ওহি হইত আর এই যে আল্লাহাক জানিয়ে দিলেন রসরুল্লাহ সাল্লা সাল্লামকে যে দেখো তোমার স্ত্রী হাফসা কিন্তু আয়েশাকে বলে দিছে এই ঘটনাটি যে তুমি যে হারাম করেছে মধুকে অথ মারিয়াকে হারাম করেছে এই কথাটা কিন্তু আয়েশাকে জানিয়ে দিছে এটা কোথায় কোরানে আছে আসি কি কোরআনে নাই তাহলে বোঝা গেল যে কোরানে করিম ছাড়াও রসল উল্লাহ সাল্লা সাল্লামের ওপর ওহি হইত আর তার একটা বড় অংশ হচ্ছে রসর উল্লাহ সাল্লামের হদিস রসর যা বলতেন তাই ওহি শুধু কোরআন ওহি না যেমন কোরআনে করিম ওয়াহি ঠিক তেমনি হাদিস হচ্ছে ওহি অমায় হাওয়া সুরা নাজমে রয়েছে তিনি নিজের পক্ষ থেকে কথা বলতেন না ইনহা ইল্লা ওয়াহন ইউহা যতক্ষণ পর্যন্ত তার কাছে প্রত্যাদেশ না হইত ইনতাতুবা ইলা আল্লাহ পাক এখন সম্বোধন করছেন হাসা আর আয়সারিয়াল তাল আনহমাকে যে দেখো তোমরা উভয়ে কিন্তু ভুল করেছো তোমরা এই যে যুক্তি করে রসুল্লাহাল্লামের ওপর তোমরা মধুকে হারাম করে দিলে কসম করিলেন তিনি অথবা তোমাদের জন্য দাসিকে মারিয়াকে হারাম করে দিয়েছেন যেটাই হোক এটা ভুল কাজ করেছো ইনতাতুবাঈল আল্লাহ তোমরা উভয়ে যদি আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহর কাছে তবা করো তাহলে এখানে এর খবর অর্থাৎ এর পরিণাম কি হবে এটা এখানে উজ্জ্ব আছে খোমা এটা তোমাদের জন্য কল্যাণকর হবে তবা করলে তোমাদের জন্য মঙ্গলজনক হবে অথবা কোন কোন কোনো তাফসিরকাররা বলেছেন যে তবা করলে পাক তোমাদের তবা কবুল করবেন তোমরা তবা করবে তোমরা ফিরে আসবে আল্লাহর দিকে আল্লাহ তোমাদের দিকে রহমত নিয়ে আর মার্জনা নিয়ে ফিরে আসবেন কারণ তোমাদের হৃদয় বাকা হয়ে গেছে বা ঝুঁকে গেছে সাগা মানে ঝুঁকে যাওয়া বাকা হয়ে যাওয়া তোমাদের হৃদয় ঝুঁকে গেছে মানে ভুল পথের দিকে তোমাদের এই কথার কারণে রাসুল্লাহ মধু হারাম করে ফেলেছেন ভুল কাজ করেছ তোমাদের অন্তর বাকা হয়ে গেছে বা ঝুঁকে গেছে আলিহি আর তোমরা উভয়ে যদি পরস্পর সাহায্য করো তোমরা একে অপরকে যদি সাহায্য করো এই কাজে অর্থাৎ এইরকমই আচরণ তোমাদের থেকে যায় তাহলে শুনে রাখো যেও জেনে রাখো যে আল্লাহ পাক রাসুর সাল্লাহ আলহ্লামের পৃষ্ঠপোষক সাহায্যকারী মাউলার অনেকগুলি অর্থ হইতে পারে মাওলা মানে সাহায্যকারী নাসের মাওলা মানে অভিভাবক মাওলা মানে পৃষ্ঠপোষক মাওলা মানে স্বাধীনকৃত গোলাম মাওলা মানে মনিব অর্থাৎ যে দাস দাসির মালিক সেও মাওলা আল্লাহাকি ও জিবরিল আর জিবরাইল আলহিসের সাহায্য করি আর তোমাদের আব্বারা তারাও রাসুল্লাহ তো বাদাজ আলেকা জাহি আর উপরন্ত মালায়কা এরপরে উপরন্ত আলিকা এরপরে মানে এদের পরে আল্লাহ সাহায্য করে থাকেনা সাহায্য করে থাকেন আর তার সাথে সাথে সাহায্যকারী তাহলে তোমরা রাসুল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না আশা রব্বাহ ইনতাল্লা কাকুন তারপরে আরো সতর্ক করা হচ্ছে না বিম সালের সকল বিবিদের আর বিশেষ করে হাফসা আর আয়েশা রাজি আল্লাহন আজমাইন তাদেরকে আশা রব বহু হতে পারে সম্ভবত তার প্রতিপালক অর্থাৎ রসল সালের রব ইনত্লা কাকুন না যদি রাসুল্লাহ সালাম তোমাদেরকে তালাক দিয়ে দেন তালাক দিতে পারেন আমি অনুমতি দিচ্ছি পুরুষকে তাহলে হতে পারে যে রসুল্লাহ সাল্লামের রব কি করবেন লাহু আইয়বুদ্দুল্লাহ আজওয়াজান তোমাদের চাইতেও ভালো স্ত্রী দান করবেন তোমরা এই কথা মনে করিও না যে আমরা আও বাক উমারের মেয়ে সেই আমাদের চাইতে ভালো আর স্ত্রী কোথায় পাবে রাসুল্লাহ সাল্লাম তোমাদের চাইতে ভালো স্ত্রী আল্লাপাক ইচ্ছা করলে তোমাদের বিনিময়ে দান করবেন তোমাদেরকে তালাক দিয়ে দিলে রাসুলুল্লাহাম যারা কেমন হবে মুসলেমাতিন কারিনী হবে মমেনাতিন আর ইমানদার রমণী হবে কানেত আতিন আর অনগতা হবে আর তারা রোজাদার হবে রোজাদারিজরত কারণ সেয়াহা থেকে সেয়াহা মানে হচ্ছে ভ্রমণ সেয়াহা মানে হচ্ছে ভ্রমণ করা তাহলে সায় যারা হিজরত করে মক্কা থেকে মদিনা এসছে যে মহিলারা মহাজেরাত এরা ভ্রমণ করে এই অর্থে মহাজেরাতের তা সির করা হয়েছে আর রোজাদারকে চাইহা কেন বানা হইলো যেমন যারা ভ্রমণ করতে সফরে যায় তাদের কাছে সম্বল কোনো এক সময় শেষ হয়ে যেতে পারে যা টাকা পয়সা বেদে নিয়ে গিয়েছিল বা খাদ্য পানীয় বেদে নিয়ে গিয়েছিল শেষ হয়ে যেতে পারে ঠিক তেমন এমনি ওই রকমই হয়ে যাবে রোজাদার মতো রোজাদার কাছে যেমন পানাহার কিছু থাকে না মানে না খেয়ে থাকে না পান করে থাকে ঠিক তেমনই এই জন্য সাইহাত মানে সাইমাত হইতে পারো রোজাদার হইতে পারে অথবা হিজরতকারী হতে পারে এবং আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে অকুমারিও দেবেন ও আবকার আর কুমারিও দেবেন কারণ অনেক সময় আপনার অকুমারিতেই বেশি কল্যাণ রয়েছে বা প্রয়োজন রয়েছে তো আল্লাহ পাক সব রকম দিতে পারবেন যদি তোমরা যদি বেয়াদি করো অথবা তোমরা যদি এইরকমের আচরণ করো সাল্লা সাল্লামের সাথে الله وفقكم اخواتي يحل كل ربنا اعتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين عرفت الله ربي اشرق النور بقلبي ما لا قلب شروح حياتي ملء الله دربي يا لسعدي وهنائي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 আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ